আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের পেছনে গরমের সময় সালাত আদায় করতাম তখন তাপ হতে রক্ষা পাবার জন্য কাপড়ের উপর সাজদাহ করতাম